সেই অবসম্ভাবি কি সেই অবসম্ভাবী ঘটনা তুমি কি জানো সেই অবিসম্ভাবী ঘটনা কি আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয় বেকার আর সামুদ সম্প্রদায় উহেদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা সরসরি না আর আধ সম্প্রদায় উহদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা هاليه سببيالي تمية أي من حصما فترقوم فيها صعك أن هم جاز نخل خاويةহা উহাদের <تصفيق> পর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি ফ্রাউন তাহার পূর্ববর্তীরা এবং উলটাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল উহারা উহাদের প্রতিপালকের রাসুলকে অমান্য করিয়াছিল ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন কঠোর শাস্তি لما مطر الماء حملناكم في الجاريه جن তখন আমি তোমাদেরকে আরোহণ করে আছিলাম নউjane لنا جعلها لكم تذكره وتعياها اذن واعيه আমি এখানে তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে সূতি ধর কর্ণ ইহা সংরক্ষণ করে فاذا نفخ في الصور نفخه واحده যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহরা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবেলিয় সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয় এবং আকাশ বিজীর্ণ হইয়া যাইবে আর সেইদিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে ফির্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেদিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আড়স কে ধারণ করিবে তাহাদের উর্ধ্বের সেদিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না তখন যাকে তাহার আমল নামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে লও আমার আমল নামা পুড়িয়া দেখো انني ظننت اني ملاق حسابيه निश्चय আমি জানিতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন সুত্রান সে যাপন করিবে সন্তোষজনক জীবন তে جننت عاليه সুচ্চ জান্নাতে কত فادانيه যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে কোন اشربو هنيا তাহাদেরকে বলা হইবে পানাহার কর তৃপ্তির সঙ্গে তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময় কিন্তু যাহার আমল নামা তাহার বামসতে দেওয়া হইবে সে বলিবে হায় আমাকে যদি দেওয়াই না হইতো আমার আমল নামা হিসাবিয়া এবং আমি যদি না জানিতাম আমার হিসাব আমার মৃত্যুই যদি আমার শেষ হইত আমার ধন সম্পদ আমার কোন কাজেই আসিল না আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে ফিরিস্তাদেরকে বলা হইবে ধরো উহাকে উহার গলদোশে বেড়ি পড়াইয়া দাও নিক্ষেপ করো জাহান নামে তোমরা পুনরায় তাহলে শৃঙ্খলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না অতএব এই দিন সেখানে তাহার কোন শরীর থাকিবে না এবং কোন খাদ্য থাকিবে না ক্ষত নিঃশৃত পুজ ব্যতীত যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও এবং যাহা তোমরা দেখিতে পাও না নিশ্চয়ই এই কোরআন এক সম্মান তো রাসেল এর বহনকৃত বার্তা ইহা কোন কবির রচনা নয় অল্পই বিশ্বাস করো ইয়া কোন গণক্যের কথাও নয় তোমরা অল্পই অনুধাবন করো ইয়া জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্তে ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনি অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে এই জন্য অবশ্যই এক উপদেশ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে এবং এই কুরআন নিশ্চয়ই কাফিদের অনুশোচনার কারণ হইবে অবশ্যই ইয়া নিশ্চিত সত্যি অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো